TV Bang বাংলা মানবতা সমাধান বাংলার সম্মানিত সুদী দর্শক বৃন্দ পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন সকলের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত ববার যথারীতি আমরা সমষ্টিক আলোচনায় আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি আমাদের আলোচনায় আমরা বিজ্ঞ আলোচকদের সমন্বয়ে কোরআন ও সন্ন্যাহের আলোকে জাগতিক জীবনে কি কল্যাণ রয়েছে পারলো কি কী কল্যাণ রয়েছে সে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করে থাকি আপনারা দীর্ঘদিন ধরে পর্ব শুনে আসছেন সেটি হলো এই যে আর ইসলাম বা ইসলামের রোপণ সময়ের যে বরকত বা কল্যাণ জাগতিক রয়েছে সে বিষয়ে আজ আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটি হলো ইসলামের পঞ্চম রক্ষণের অন্তর্ভুক্ত বিষয় হলো হজ আর হজের যে আনুষাঙ্গিক কিছু শর্তাবলী রয়েছে ফরজের বিশেষ করে মহিলাদের হজ সংক্রান্ত কিছু মাসালা ও মাসাইল একান্ত প্রয়োজনে আসার সেই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যে সমস্ত অতিথি ভিন্দ এসেছেন চলুন আমরা আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আর আমার সর্ববামে উপর আলম শেখ মুজাফর মহিনামাল ধন্যবাদ আপনাকে পক্ষ থেকে নির্দেশিত বা তার জন্য ইসলামের পঞ্চম গুরুত্বপূর্ণ বিষয় জি ইসলামের অন্যান্য গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো যেমন সিয়াম সেরকম কিছু শর্ত আছে হজের বেলায় তার ভিতরে এক নম্বর শর্ত হলো যিনি হজ করবেন তাকে ইমানদার হতে হবে মমিন হতে হবে তিনি মুসলিম এখন আমরা একজন মুসলিম হিসাবে আমি যদি কোন শির্কে আকবর বা বড় শির্কের সঙ্গে জড়িত থেকে থাকি তাহলে হজ করার আগে আমাকে দেখতে হবে যে আমার ভিতরে বড় ধরনের কোনো ঘাটতি আছে কিনা অর্থাৎ আমার ভিতরে কোন বড় ধরনের শির্ক আছে কিনা আল্লাহাকবাদি ইন্নামায় আমর মাসা জিদাহ আহমন আবিল্লা আখরিল লায়া অর্থাৎ আল্লাহাকবুল ইসাহাতের ঘর তথা বাইতুল্লাহকে আবাদ করবে ওই সমস্ত লোকেরা যারা ইমান এনেছে আল্লাহর ভুত এবং তার রসুল এই আয়াত নাজিলের প্রেক্ষাপটেই এরকম ছিল ইমানই নেই অতএব হজের ক্ষেত্রে এক নম্বরে আপনি যেটা বলতে চাচ্ছেন হজের প্রথম শর্ত হল ইমান হওয়া ইমানে যাদের ইমান নেই তাদের উপরে হজ ভেখের পরবর্তী শর্তটা নিয়ে আপনি আলহামদুলিল্লাহ আসলো। আমরা যারা হজে যাই হজে যাওয়ার পরেও তাহিদের চেতনা সমুন্নত হয় না আমরা দেখছি যে হাজি হজে গিয়েছেন এবার দুতে ইনশাআল্লাহ কিন্তু মক্কার মাটি বাড়ি আনার চিন্তা ইসলামী বা কোন দেওয়াল থেকে করবেন যে এখানে এই পুরো চেতনাটাই শীত নির্ভর অর্থাৎ আল্লাহকে ডাকার মাধ্যমে পাওয়া নয় কোনো বস্ত্র দ্রব্য ভিতর থেকে বরকত লাভের চেষ্টা করা আরো দেখেন যেখানে দোয়া করতে শিখিয়েছেন দোয়া কবুল হবে এসব জায়গায় দোয়া করেন না করার আবেগ পান না চোখেও পানি আসে না কিন্তু হয়তো দেখা যাচ্ছে কিছু স্থান সেটা পাহাড় হতে পারে বা অন্য কোনো জায়গা হতে পারে সেখানে যে মনের আবেগে অনেকে সেচ দাউ দিয়ে ফেলছেন অনেকে মনের আবেগে সেখানে যে কাঁদছেন লক্ষ্য করেন এখানেও রসুল্লা সাল্লাম জামারা দোয়া করা শিখিয়েছেন প্রথম জামারাত দ্বিতীয় জামার আবেগ ভরে দীর্ঘ সময় দাঁড়িয়ে জন্মস্থান বলে যেটা পরিচিত সেখানে গেলেন সেখানে যেখানে এখানে মূল বিষয়টা হলো তাহিদের মূল চেতনা বাবা বাইতুল্লাহ রেখেছেন আর এজন্যই আল্লাহ বলেন ইন নিজে আইল কালিনাস ইমামা আমি তোমাকে মানুষের জন্য ইমাম বানিয়ে দিলাম আল্লাহ জাহাঙ্গীর চমৎকার আলোচনা করছিলেন যে আমরা যেতে চাই সেটা হল অনেকের ভিতরে এইরকম একটা প্রবণতা দেখা যায় যে তারা যাওয়ার সময় এক্সট্রা একটা হেরামের কাপড় নিয়ে যান যেটা জমজম পানি দিয়ে ধুয়ে আনলে এটা দিয়ে কফিন দিবেন এই প্রবণতা কতখানি যৌক্তিক না এটা আমি অবশ্য তার আগে একটা কথা বলতাম এটাও বলতাম সেটা হলো হজ্যের প্রস্তুতির সময় একটা কাজ করেন যেটা ছেলে সিরিয়াল না সেটা হলো নবী মোহাম্মদ তার কাছে কিছু নিবেদন করা এটা একটা বড় সিডের অন্তর্ভুক্ত সেক্ষেত্রে কিছু নিজস্ব রচিত কিছু দৌরদ তৈরি করা হয় এবং প্রত্যেকটা দৌরদ বলার পরে নির্দিষ্ট জিনিস তিনি চাইবেন কখন একই ব্যক্তি কখনো চাকরি চান রসালামের কাছে কখনো সন্তান চান কখনো চান সম্পদ কখনো চান বিল্ডিং কখনো চান মেয়ের বিবাহ পাঠ করেন যেটা আমার নিজের অভিজ্ঞতার আলোকে বলছি নিজের চোখে দেখা এটা প্রস্তুতি নেন আগে থেকে এটাটা বড় সিডিকে অন্তর্ভুক্ত নবী মোহাম্মদ সাল আলি ওয়া সাল্লামকে ও করে বা তার কাছে কিছু চাওয়া সম্পূর্ণটা নিষিদ্ধ সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার কা বাঘর দেখে দোয়া করার কথা বলেছে সেখানে দোয়া কুবুল হয় কত স্থান আছে সেখানে যতটা মমিনের আবেগ তৈরি না হয় কিন্তু কবরের কাছে গিয়ে তার চেয়ে বেশি আবেগ তাড়িত হয়ে একটা বিষয় হলো যে এহেরাম বাধার যে কাপড় আছে সে এক্সট্রা কাপড় তো নেয় কেউ আবার এহেরাম কাপড়টাকেও জমজমের পানি দিয়ে ধুয়ে নিয়ে এসে এক্সট্রা কাপড়ে ধুয়ে নিয়ে এসে ইচ্ছা থাকে তার যে মরার পরে তাকে যদি কাপড় যারা এখন পরানো হয় এটা একটা মানে সংস্কার ছাড়া কিছু নাই কারণ এর তো কোনো এখানে একটা বিষয় বরং দর্শকদের হয়তো আমরা মনে করে দিতে পারি আসলে আল্লাহ নৈকট্য পেতে হয় এবারে এখলাসের মাধ্যমে আল্লামুখী হওয়ার মাধ্যমে কাপড় চুপুড় ইত্যাদির বরকত যে আপেক্ষিক এটা বোঝা যায় যখন তিনি তো তিনি ছেলে ভালো মুসলমান ছিলেন দুল্লন ওয়াইব সালুলের মৃত্যুর পরে তার ছেলে রসুল্লাহামে বলেন ইয়ারসোলা আমার আব্বা তো কবরে শাস্তি পাবেন অনেক অন্যায় করেছেন তার মাের জন্য এরপরে কবরে দেওয়ার আগে জানা লাস্টার গায়ে হাত বুলিয়ে দিলেন ফু দিয়ে দিলেন রাখলেন এবং সারা গায়ে হাত বুলিয়ে দিলেন বা তুতু দিয়ে দিলেন আমরা দেখুন আমাদের দেশীয় চেতনায় আমরা মনে করি যে রসুল্লা জামা ভেদ করে রসুল্লাহলামের দোয়া ভেদ করে রসুল্লাহলামের হাত বুলিয়ে দেওয়া ভেদ করে কবর না কিন্তু আল্লাহ রসুল্লাহামকে বলছেন যে আপনি এভাবে সত্তর বার একবার নয় বার করে মা ফেরাত করে দিল আমি মাফ করব না কাজে আমাদের বুঝতে হবে যে দোয়া কবুল করেন আল্লাহ কিন্তু আল্লাহ নির্বিচারে কবুল করেন না যেটা আপনার ইতিপূর্বে আলোচনা আপনি ইঙ্গিত করেছেন অত্যন্ত ভয়াবহ আকারে দুর্নীতি আমাদের সমাজে ছেয়ে যাওয়ার কারণে কোনো কাজ দুনিয়া বা পার্থিব কোনো কাজও আমরা সরল ওয়েতে পাই না যার কারণে প্রত্যেকটা কাজে আমরা যেটাকে সরল বাংলা বলে দুই নম্বর পথ আমরা খুঁজে যে অন্য কোনো অ্যাঙ্গেল থেকে পাওয়া যায় কিনা আল্লাহর তো ইসলাম কি স্পষ্ট করে দিয়েছেন কিছু করণীয় কাজ দিয়ে দিয়েছেন কিছু বর্জনীয় কাজ দিয়ে দিয়েছেন এগুলো করার ভিতরে আমার মুক্তি আল্লাহর ইস যা চেষ্টা করবে শুধুমাত্র সেটুকুই পাবে আল্লাহ আরো বলেছেন এমন হবে না যে কেউ কোনো ভালো কাজ করেছে আল্লাহ প্রতি দেননি আবার এমনও হবে না যে কোনো মন্দ কাজ করেছেন আর কিছু কাজ করে দেওয়ার কারণে কিছু পয়সা দিলেন কিছু হাত দিলেন তোফা দিয়ে দিলেন কিছুতে বরকত নিয়ে সব সময় কিন্তু স্পেশালি প্রত্যেকটি ভারতের আগে একজন ইমানদারকে লক্ষ্য করতে হবে আসলে আমি আদৌ আমার দাবির সঙ্গে আমার ইমানের বাস্তবতার সঙ্গে আমার মিল আছে কিনা কোন ফারাকের জায়গায় তৈরি হয়নি তো বড় ছোট শির কোন শিলকের সাথে আমি জড়িত নই তো আমি বাস্তব একটা বিষয় হজে হাজার পাশে বিপদাপদ আছে এজন্য বাবা ফরিদুদ্দিন গান্দেশরের মাজারই আছে এটা আবু জাহাল যে পর্যায়ে হজ করে শিরিক করতেন এটা একই বিষয় অর্থাৎ এবাদতের জন্য আল্লাহর কাছে যাও আর দুনিয়ার বিপদাপদের জন্য এবং যেগুলি আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় যদিও কিছু প্রাসঙ্গিক কথা এর প্রতি শিক্ষণীয় অনেক কিন্তু সময় হলো একটা ছোট্ট বিরতি বিরতিতে যাচ্ছি আপনারা কেউ দূরে যাবেন না অল্প কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসবেন ইনশাল ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন প্রত্যাশা ইসালাম আলিকুম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 मदानीन कुरान दिए जीवन गड़ी आज सन्द्या साढ़े पांच ट्रचार सकाल छंगे पीट्टिंग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 आदर्श परिवार गढ़ते हल देखवार सन्ध्याचारकाल छी मुहम्मद सलह मणिमुक्त वर्णित रसुल्लाह सल्लाम विपद नेमे तुम क्यों जान मृत्यु कमना ना करे। से तब जान हि आल्ला जीवित रखे जीवन कल्याणकर एवं मृत्युदान कर जो मृत्युम पक्षे कल्याणकर सही बुखार ही सप्तम खंड असुस्थता अध्याय हादिस संख्या पांच हजार छश एक আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার সুদীয় দর্শক বিন্দু এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম যে মানুষ হজ করতে যায় সেখান থেকে তৌহিদের শিক্ষা নিয়ে আসবে ওলটু যে চিন্তা চেতনার ভিতরে মানুষ লালিত পালিত হচ্ছে সেই হুল চিন্তা চেতনা নিয়ে আবার যাচ্ছে তৌহিদের জায়গায় আর সেখান থেকে আবার সে সিরিখ নিয়ে ফিরে আসতেছে বড়ই হতাশার কথা বড়ই দুঃখের কথা বড়োই আফসোসের কথা কোথায় মানুষকে তৌহিদ শিখবে তৌহিদের প্রাণ কেন্দ্রে গিয়ে সেখানেও মানুষ করছে আহ যদি রসুল সাল্লাইসাল্লামের পোশাক দিয়ে দাফন করার পরেও রসুল সাল্লাস্লামের দোয়ার পরেও রসুলামের হাত বলিয়ে দেওয়ার পরেও যদি আল্লাহ বলে থাকেন যে তুমি হেনবি তার জন্য ক্ষমা চাও একবার নয় দুবার নয় সত্তরবার এই সত্তরবার তো মানে যতবার খুশি ততবার তুমি চাও কশ্বিনকালেও আমি তাকে ক্ষমা করবো না সুতরাং তৌহিদ না থাকলে কখনোই খাটি ইমান না থাকলে এই সমস্ত ওসিলার দোহাই পেরে কখনো আমরা মুক্তি পেতে পারবো না শুধুও দর্শক আমরা আলোচনায় যাচ্ছি আমাদের অতিথির সাথে যে বিষয়টা আমরা আলোচনা করতে চাবো শেখ আহমেদুল্লাহ অনেকেই হয়তো এই জিনিসটা আমাদের মধ্যে ভুল ধারণা রয়েছে যেটা হলো যে হাজ। চার বিষয় আপনি তুলে ধরেছেন আমাদের অনেক ভাই বোনদের এই প্রবণতা আছে এই আকিদা বা বিশ্বাস আছে যে যদি কেউ মদিনায় না যায় তার হজ হবে না হজ হবে ক্ষেত্রে কয়েকটি জাল হাদিস মিথ্যা হাদিস রসুল্লা আকলাম সাল্লাহ করা হয়ে থাকে আমি বলছি ত্রুটিপূর্ণ অথবা জাল যারা এরকম বলে থাকেন যে মদিনা না গেলে হজ হবে না তাদের সমীপে আমার দুই তিনটি প্রশ্ন ছোট্ট একটা প্রথম প্রশ্ন হলো এই হজের বিধান তো বহু আগ থেকে ইব্রাহিমের মোদিনাই হজ করতে পারতেন যদি হজের মৌলিকতা আপনাকে ফিরে আসতেছি আপনার কাছে না সুন্দর একটা কথা বলছিলেন আরকি যে কথাটা বলছিলেন যে এই হজের মানে বিধানটা কার্যকর নিজেই হজ করার জন্য মদিনা থেকে মক্কায় এসেছেন সেখানে তো আর এই মক্কার যারা আসলেন মদিনা থেকে তারা তো হজদের আহকাম পালন করার জন্য আবার কখনো মদিনা ফিরে যাননি শুধু এখানে শেখ মুজাফর আরেকটা যুগ করতে চাই রসুল্লা আহম সুল্ল আসসালামের কবর জিয়ারত না করলে হজ হবে না মানে বাঙালি সমাজের ভিতরে বাহাদেশের মানুষ ভিতরে এই ধারণাটা এতটা বদ্যমূল যে আমরা দলিল প্রমাণ দিয়ে বোঝানোর মানুষ বলে ঠিক আছে আপনার কথা মানলাম কিন্তু মদিনা আমি না যে থাকবো না ঠিক আছে আপনি জানান মদিনা ভিন্ন কথা আমরা একবার হজের কাফেলা নিয়ে সৌদি আরবের দাম প্রবাসী বাঙালি ভাইদেরকে নিয়ে এসেছিলাম ফিরে তো প্রায় রিয়াদের কাছাকাছি হয়ে গেল এখন মদিনা আসলাম না এত দূরত না মদিনা তখন আমাদের যিনি দায়িত্বশীল ছিলেন সৌদি ভদ্রলোক ছিলেন তিনি হজের ব্যবস্থা করছিলেন বাঙালিদের জন্য তিনি বলছিলেন যে আরে ভাই আমরা তো দাম ফিরে যাচ্ছি আমরা মদিনা যাচ্ছি না তো সঙ্গে সঙ্গে কিছু লোক বললো আমরা মোদিনায় যাবো না গেলে আমি এর পাশাপাশি একটা জরুরি বিষয়ের প্রতি সবারই দৃষ্টি আকর্ষণ করছি যে মদিনার মসজিদে নবাবিতে সালাত আদায় করা অত্যন্ত বরকতির কাজ আপনি সেখানে গেলে রসুল্লাহাম কবর শরীফে সালাম দেওয়া জিয়ারত করা অন্যান্য জায়গায় জিয়ারত করা এগুলো ভালো ওহৎ জিয়ারত করা কবাই সালাত এগুলো শুননাসম্মত নে তবে আমাদের আরো একটা বিষয় অত্যন্ত গুরুত্ব দিয়ে লক্ষ্য রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আলমদিন এই স্থানের ভিতরে যদি কেউ নতুন কিছু বানায় লক্ষ্য করুন আপনি যাচ্ছেন রসুল সালাম মদিনাই মদিনা তো রসুল সাল্লাহসাল্লামে সেখানে যে আপনি এমন একটা কাজ করলেন যেটা রসুলাম বা সাহাবিরা করেননি এটাকে বলা হয় এহদাস মহদাস যদি কেউ মদিনায় যে এমন কোন কর্ম করে রসুলামের ঠিকানায় যে এমন কাজ করে যেটা রসুলাম বা সাহাবিরা করেননি তাহলে তার দুই প্রকারের শাস্তির কথা বললেন প্রথম হলো তার উপরে মানুষের আল্লাহ সকল সৃষ্টির নানব আর দুই নম্বর আল্লাহ তালা তার থেকে কোন ফরজ নফল দৈহিক আর্থিক কোনুল করবে খুব সাবধান হন আমরা মোদিনাই যে আমাদের মূলত শির্কের উৎপত্তি হয় সুনতকে বাদ দিলে আপনি দেখুন রসুল্লাহ সাল্লাম সাহাবিরা কীভাবে রসুল্লাহ সাল্লামের কবর শরীফে যেয়ে সালাম দিতেন আপনি সেইভাবে সালাম দেন তাহলে কোনো শির্ক আসবে না তারা কিভাবে ওহদে যে সালাম দিতেন সেইভাবে দেন আপনি কোভায় কিভাবে তিনি যেতেন সেইভাবে যান তাহলে আপনাকে মদিনা মনা জিয়ারতের পূর্বে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মদিনায় যে এবাদতগুলো রসুল্লাহ সাল্লাম সাহাবেকেরাম কীভাবে করেছেন এটা ভালো করে জেনে করবেন নইলে বড় আফসোস আপনার উপর হয়তো বিশ্বের সবার লানত আসবে আপনি আল্লাহ তাল্লার কাছে গাই মকবুল হয়ে যাবেন আপনি মাকবুল হতে যেয়ে আল্লাহ লানতের ভিতরে সাথে আর একটু কথা যোগ দিয়ে বলে এক কথায় দর্শকদেরকে জানতে হবে হজ্জের সাথে মদিনার কোনো সম্পর্ক নাই এক দ্বিতীয় বিষয় হলো যে হজ করতে গিয়ে শুধু হজ্জের আহকামগুলো পালন করে যদি কোনো ব্যক্তি ফিরে আসে তাতেও কোনো অপরাধ নেই গুণা নেই হজ এবারে ফরজ কোন কিন্তু আজকে আলোচনার প্রসঙ্গে একটাই যে এই মর্মে আলোচনা উঠার কারণটা কি আজকে হজের মদিনাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে দিচ্ছে মানুষ এবং কে গুরুত্ব দিচ্ছে শুধু ওটা না আরাফার মাঠে উপস্থিত হয়ে দোয়া কবুল করলে যে দোয়া কবুল হয় খাইরুদ দোয়া এ দোয়া আরাফা সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দোয়া তারপরে হাদিস আসছে যে জানাতে চাচ্ছি হজের কোন সম্পর্ক নেই কিন্তু যখন আমি বলবো যে যারা দূর প্রান্ত থেকে আসেন তাদেরকে অন্তত মদিনার মসজিদে সলাতাদের সুযোগ দেওয়া উচিত অবশ্যই কেননা এই ধরনের আবার যে এই দেশে আসবেন এই সুযোগ পাওয়াটা মুশকিল তবে যারা যাবেন যারা নিয়ে যাবেন তাদের সকলের নিয়ত হওয়া উচিত যে মসজিদে নবীতে সালাত আদায় করা ইলা রসুল্লাহ মানে তিনটি মসজিদ ছাড়া নেকের উদ্দেশ্যে সফর করা যাবে না আর তার মধ্যে একটি হচ্ছে কি মসজিদে নবী আপনি আদায় করলে বিশুদ্ধ হাদিস মতে খাই আলফিস হাজার সলাতের চেয়েও বেশি নাকি আপনি পাবেন হাজার গুণের চেয়েও বেশি নাকি আপনি পাবেন সুতরাং আপনি মসজিদে নবীতে সলাত আদায়ের জন্য যাবেন যখন মসজিদে নবীতে আপনি যখন তবন আপনি মদিনায় পৌঁছে গেছেন তখন আপনার উপরে কর্তব্য হল রসুল আসলামের কবরে গিয়ে সালাম দেওয়া সোহাদাই ওহুদ্দের কাছে গিয়ে সালাম দেওয়া বাকি আলগার কাদের সালাম দেওয়া আর সম্ভব হলে সেখানে মদিনায়ের মদিনা প্রাধান্য পাবে না মদিনায় যাওয়ার সুযোগ দেওয়া উচিত আর যারা সুযোগ গ্রহণ করবেন তাদের উচিত তারা যেন নিয়তের সহ যান যে আমরা মসজিদে নবীতে সলাৎ আদায়ের জন্য যাচ্ছি কারণ রসুল্লাহাম বলছেন তারাকালুহা কানিহা রসুলাম যে নিয়ম কানুন পদ্ধতি দিয়ে গেছেন এটা রাজপথ আলোকিত এই রাজপথের রাতেও যেমন আলো দিনেও তেমন আলো আল্লাহ রুসুল এর থেকে সামান্য শেখ আহমদুল্লাহ কবদুল্লাহ জাহাঙ্গীর ধন্যবাদ শেখ মুজর মসির সকলকে ধন্যবাদ জানাচ্ছি যদিও দর্শক আমাদেরকে অনেক কথা বলতে হয় অনেক কথা জানতে হয় অনেক আগ্রহ কিন্তু সময় আমাদেরকে দিচ্ছে না আমাদেরকে নিতে হচ্ছে এই পর্বের বিদায় আল্লাহ যদি তৌফিক দেন কখনো আবার আসি আর এই পর্বের অসমাপ্ত বিষয়গুলি আলোচনা করার সুযোগ পাই তাহলে ইসা আল্লাহ বিষয়গুলি নিয়ে আলোচনা করবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন হজ এর সাথে মদিনার এমন কোনো সম্পর্ক নেই যারা মদিনায় যাবেন তারা মসজিদে না অবৈধ সলাতাদ জন্য যাবেন এবং তখনই তাদের উপরে আবশ্যক হয়ে যাবে ওই গুরুত্বপূর্ণ স্থানগুলিতে যাওয়া মদিনার প্রধান স্তম্ভ মানে হজের প্রধান স্তম্ভ মদিনা মনের যেন আমরা না করি এই ভুল থেকে যেন আমরা ফিরে আসি আল্লাহর আয়দ আমাদের সকলকে তবদান করুন আবিনামুকুম ও রহমতুল্লাহারাক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 आलम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 Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. See, if you're not a bad person, you'll be happy